আনাজ ইবনু মালিক রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লিয় সাল্লাম বলেছেন তোমরা সাজদায় ইতিদাল বজায় রাখো তোমাদের কেউ যেন তার বাহুদয় কুকুরের মতো বিছিয়ে না দেয় আর যদি থুথু ফেলতে হয় তাহলে সে যেন সামনে ও ডানে না ফেলে কেননা সে তখন তার প্রতিপালকের সঙ্গে গোপন কথায় লিপ্ত থাকে